اللا الرحيم مشفق <تصفيق> متعاطف لا ينتهي بالحصر ما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 صلى الله تعالى عليه وعلى آله وصحبه أبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكالهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يَبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ الآية প্রিয় বন্ধুগণ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে গত কয়েক পর্ব থেকেই হাজির হচ্ছি আপনাদের মনে থাকার কথা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন আমরা নারী এবং ইসলাম ইসলামের মনে হয় যেন প্রতিপক্ষ নয় ওজুবুল্লাহমিন জালিক নারী ইসলামের প্রতিপক্ষ নয় ইসলাম ও নারীর প্রতিপক্ষ নয় ইসলাম তো একটা সংবিধান মানবতার জন্য মানবতার শান্তির জন্যে মুক্তির জন্য। দুনিয়া এবং আখড়াতের নাজাতের জন্যে মানুষের স্রষ্টা যিনি তার পক্ষ থেকে একটা নিয়ম কানুন পদ্ধতি কোন কোম্পানি যখন একটা মেশিন তৈরি করবে তখন দুনিয়ার কোনো মানুষকে কথা বলবে এই মেশিনে আমি আমার মতো করে চালাব নাকি ওই কোম্পানি যারা তৈরি করেছেন সেই ইঞ্জিনিয়ার যে সিস্টেমে তৈরি করেছেন সেই সিস্টেম মতো ওই মেশিনটা চলবে একজন বিবেকবান মানুষ তো সেটাই বলবে সব জায়গায় কিন্তু ঠিকই বুঝি ধর্মের ব্যাপারে দিন পালনের ব্যাপারে এই সিদ্ধান্ত আমি নিতে পারি না এই অনুভূতি আমার দিল থেকে কোথায় যেন হারিয়ে যায় তখন আমি নিজস্ব স্টাইলে চলতে চাই মন গড়ার সিদ্ধান্তে আমি চলতে চাই শয়তানের দেখানো পথে আমি চলতে চাই সমাজ দেখি আমার পাশের মানুষ দেখি আমার কোরআনকে আমি পিছনে ফেলে দেই শরীয়তকে পিছনে ফেলে দেই আমি নিজেকে দিন উপর পরিচালনা করাকে মনে করি আমি মনে হয় খুব পেছনে চলে যাচ্ছি আমার সমাজ আমাকে কি বলবে প্রিয় বন্ধুগণ যারা এই সমাজ সমাজ করেছে তাদের অবস্থা আমরা আবু তো কথা শুনিয়ে দিচ্ছি আবু তো কিন্তু এই সমাজ সমাজ করেই কিন্তু তার ইমান কবুল হয় নাই রসুল করিম সাল আলী আসাল্লাম জীবনের শেষ মুহূর্তে তার কানের কাছে গিয়ে বলেছেন চাচা যান আমার কানে কানে অন্তত আপনি কালিমাটা পরে মুসলমান হয়ে যান আবু তালিব চিন্তাও করেছিলেন যে কালিমা পরে মুসলমান হয়ে যাবে কিন্তু যখনই তিনি চোখ দেখলেন দরজার মধ্যে আশেপাশে সমাজপতিরা দাঁড়িয়ে আছে বড় বড় চোখ করে আবু তালেব ভেতর থেকে তিনি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ফেললেন যে এই সমাজ আমাকে কী বলবে যে আবু তালেবের মতো এমন একজন সম্ভ্রান্ত মানুষ এমন একজন লিডার তিনি নিজের ভাতিজা মোহাম্মদের কথায় পৈতৃক ধর্ম যেটা পূর্বপুরুষদের ধর্ম সেটা ত্যাগ করেছে আবু তালেবের অনুগ্রহ অনস্বীকার্য এমনকি ইতিহাস সাক্ষী হজরত খাদিজ আর আনহার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করার পেছনে এবং আবু তালেব রসুলকে হজরত খা রহার ব্যবসার দায়িত্ব রসুলের কাঁধে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রসুলের চাচা আবু তালেব নিশ্চয়ই এটা বলা যায় ইতিহাস তাই বলে আবু তহলেবের অবদান রসুলের উপরে অনেক আবু তালেব যতদিন বেঁচে ছিলেন রসুলকে কেউ আক্রমণ করার সাহস করে নাই যতদিন বেঁচে ছিলেন রসুলকে কটুকথা বলার সাহস করে নাই মক্কা থেকে রসুলকে বিতাড়িত করার সাহস করে নাই হত্যা করার সাহস করে নাই আবু সব সময় পাশে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র একটা জায়গায় গিয়ে তিনি হেরে যেতেন সেটা হচ্ছে সমাজ কি বলবে প্রিয় বন্ধুগণ আজকে যদি এই সমাজ বলে আমিও যদি দিন থেকে দূরে সরে যাই আমিও যদি আমার প্রকৃত দায়িত্ব যেটা ইসলাম আমাকে যে বিধান দিয়েছে তার থেকে দূরে সরে যাই তাহলে আমারও কিন্তু অবস্থা হবে আবু তালেবের মতো আমাকেও জাহান নামে যেতে হবে না হউজুবুল্লাহমিন জাহালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন প্রিয় বন্ধুগণ আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম ইসলাম এবং নারী কেউ কারো প্রতিপক্ষ নয় ইসলাম এক সংবিধান অর্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া এক বিধান মানুষকে রব্বুল আলমিন সৃষ্টি করে এমনিতে ছেড়ে দেন নেই রবুল আলমিন মানুষকে সৃষ্টি করে একটা জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধানের ব্যাখ্যা করার জন্যে তিনি যোগে যোগে নবী পাঠিয়েছেন সেই নবী আলি হিমুসালতাল্লামরা তার উন্মুদেরকে আল্লাহর সেই বিধানকে ব্যাখ্যা করে বাস্তবে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন এটাই হচ্ছে নবীদের কাজ নবীরা তা করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সেই কিতাব বাস্তবায়ন করে নিজের জীবনে রসুল আমাদের সামনে আদর্শ হয়ে আছেন জীবনকে আমরা পেয়েছি রসুলের পারিবারিক জীবন পেয়েছি রসুলের সামাজিক জীবন পেয়েছি রাষ্ট্রীয় জীবন পেয়েছি সব কিছু আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ নারীকে ইসলাম কখনোই ঠকায়নি নারীকে তার সর্বোচ্চ সম্মান ইসলাম দিয়েছে আমরা বারবার যে কথাটা বলছি কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে স্বাধীনতার নামে নারীকে যেভাবে ঘর থেকে বের করার ফন্দি করা হচ্ছে অত্যন্ত শ্রুতিকটুক কথাটা আমার বলতেই তস্ত লাগছে কিন্তু বাস্তব কথাকে বলতে দ্বিধা নাই আমাদের সত্যিকার উদাহরণ হিসাবে বলা কথাটা যে আসলে কখনো কোনো শিয়াল এটা চায় না যে মুরগিকে খোয়ারের ভিতরে আবদ্ধ করা হোক শিয়াল সবসময়ই চায় যে খোয়ারের মুখটা খোলা থাকুক মুরগি বের হয়ে আসুক তখনই তো আমি থাপা মারতে পারবো ওই সমস্ত পিসা যারা দিন উপর চলে নাই যাদের এই জিম্মাদারি সহ্য হয় না এই দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা এটাকে বোঝা করেছে যে মেয়েদেরকে ঘরে বসিয়ে বসিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে আসনে বসিয়ে তাকে খেদমত করতে হবে তার সমস্ত প্রয়োজন পুরুষকে মেটাতে হবে পুরুষ শাসিত সমাজ এটা কখনো আশা করেনি কখনো চাইনি ওই সমস্ত পুরুষরাই এই জাতীয় কানুন এই জাতীয় আইন এবং এই জাতীয় সিস্টেম নারী স্বাধীনতার নামে মানুষের সামনে প্রকাশ করার জন্য ওঠে পড়ে লেগেছে তারা চাচ্ছে না যে ওই ঘরের মানুষটার জিম্মাদারি তারা নিজেরা গ্রহণ করুক তারা চাচ্ছে সেও ঘর থেকে বের হয়ে যাক আজকে চমৎকার কথা মানুষকে বোঝানো হচ্ছে অজয় আলহান আলম আমাদেরকে সতর্ক করেছেন যে শয়তান কিন্তু তোমাদের এই শয়তানি কাজগুলাকে সুন্দর করে দেখাবে তোমার কাছে মনে হবে এটাই বাস্তবতা এটাই তো ভালো কথা শরীর তখন তোমার কাছে তুচ্ছ মনে হবে এই সমস্ত মানুষগুলা মানুষের সামনে ওই চমৎকার কি বুঝাচ্ছেন যে মানুষের অর্ধেক এক অর্ধেক তো পুরুষ আরেক আধা হচ্ছে নারী এই পুরা সমাজের অর্ধেক বেকার পরে থাকবে ঘরের মধ্যে আশ্চর্যের কথা বিশেষত আমাদের মতো এই অনুন্নত দেশগুলোতে এই জাতীয় কথাবার্তা একটা অমূলক কথা বিভ্রান্তিমূলক কথা কারণ বহু শিক্ষিত যুবক বেকার ঘুরছে রাস্তায় রাস্তায় বহু পুরুষ কোনো কাজ পায় না চাকরি পায় না বেকার ঘুরছে সন্ত্রাসী কার্যকলাপে সে লিপ্ত হচ্ছে চুরি চিন্তায় ডাকাতি রাহাজানের মধ্যে সে নিজেকে জড়িয়ে দিচ্ছে নেশা করে নিজের জীবনকে বরবাদ করে ফেলছে প্রিয় বন্ধুগণ আজকে যদি এমন হতো যে সমস্ত পুরুষরা কাজ পেয়েছে তারপরেও কাজ রয়ে গেছে এখনো অনেক কাজ বাকি যেগুলো করার জন্যে আরও কিছু মানুষ দরকার তখন না হয় চিন্তা করা যেত নারীদেরকে নির্দিষ্ট কোনো জায়গায় তার সম্মান ঠিক রেখে তার ইজ্জত ঠিক রেখে তাকে নির্দিষ্ট কোনো জায়গায় বসানো যায় কি না প্রিয় বন্ধুগণ এমন কি আমাদের দেশের অবস্থা আমাদের সমাজের অবস্থা যেখানে যে দেশে বহু পুরুষ এখনো কাজ ছাড়া আছে বেকার করে আছে সেখানে এই বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কি অর্থ হতে পারে তাছাড়া এটা তার কাজ না নারীর কাজ না তাকে রব্বুল আলামিন সৃষ্টির মধ্যেই তো আলাদা করে সৃষ্টি করেছেন কোন কোনোদিন আপনার বিবেককে প্রশ্ন করেননি যে রব্বুলা আলামিন পুরুষকে কেন এইভাবে সৃষ্টি করলেন নারীকে কেন এইভাবে সৃষ্টি করলেন তার নাজুক তবিয়ত নরম তবিয়ত সব কিছু মিলিয়েই তো তার একটা জীবন তাকে রব্বুল আলমিন একরকম তৈরি করেছেন আমাকে একরকম তৈরি করেছেন নিশ্চয়ই বোঝা উচিত আমাদের কারও জিম্মদারি একরকম নয় এক একজনের কাজ এক একটা রব্বুলা আলামিন, সেটা স্পষ্ট করে বারবার বলছেন তার পরেও আমি তাকে ঘর থেকে বের করার জন্যে অস্থির হয়ে যাচ্ছি ওই যে শিয়ালের যে কাহিনী বলেছি এটা তারাই করছে বুঝা দরকার আমাদের তারাই করছে যারা নিজেদেরকে ওই সমস্ত দায়িত্ব আদায় থেকে ওই সমস্ত কর্তব্য থেকে নিজেদেরকে যারা সরিয়ে নিতে চায় এই কষ্ট যারা মাথায় নিতে চায় না নারীদেরকে কাজ করিয়ে তারপর তারা ঘরে বসে খাবে অর্থ কিসের জন্যে প্রবন্ধগণ অর্থ তো আমার আরামের জন্য অর্থ আমার আনন্দের জন্যে পারিবারিক সৌহার্দ্য সব ঠিক রেখেই তো আমি অর্থকে ভোগ করব অর্থ কামালাম কিন্তু আমার স্বামী আমার ওপর সন্তুষ্ট নয় কিভাবে সন্তুষ্ট থাকবে আমি যে অফিসে গিয়ে আরেকজনের সাথে সম্পর্ক করেছি হচ্ছে এগুলো অশ্লীল কোনো কথা বলা হচ্ছে না এটা বাস্তবতা প্রতিটা অফিসে অফিসে এরকম ঘটনা আমরা শুনছি একসাথে কাজ করলে এই দুর্ঘটনা ঘটবেই পেট্রোল আগুন একসাথে হলে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবেই সেখানে শুকনো লাকড়ি থাকলে ধাউ করে আগুন জ্বলে উঠবে এটা বাস্তবতা বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সেখানেও তাই হচ্ছে তাহলে আমাদেরকে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব ভুল বুঝার কোনো কারণ নাই আমি আপনাদের সমাজের একজন মানুষ আমারও মা আছে আমারও বোন আছে আমার স্ত্রী আছে মেয়ে আছে তাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার অধিকার দায়িত্বটা এটা আমার তাদেরকে নিয়ে আমারও চিন্তা আছে আমিও চাই আমার আপনজন সবাই ইসলাম যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদার আসনে হোক সাথে সাথে সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ওমা তফিকা আসসালাম আলাইকুম আহমতুল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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চমৎকার এক প্রয়োজনীয় বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি এক বিষয় নিয়ে স্পর্শকাতর ব্যাপার নিয়ে আপনাদের সাথে আমি মত বিনিময় করছি বলতে পারেন আমার আলোচনা শুনে সেটা মানতেই হবে এমন কথা নয় আপনি ভাবুন নিজের বিবেককে নিজের মনকে জিজ্ঞেস করুন প্রাণ খুলুন শরীয়তের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করুন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 তারা যেন তাদের দৃষ্টি অবনত করে ও এহফাজ করে ঠিক এমনি ভাবে মেয়েদের ক্ষেত্রে বলেছেন মেয়েদেরকেও বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে তাদের লজ্জায় হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ সৌন্দর্য প্রকাশ না করার হুকুম করছেন রব্বুলা আলমিন এই সৌন্দর্য প্রকাশ এখন নানাভাবে হচ্ছে রব্বুল আলমিনের সিদ্ধান্তকে নানাভাবে মানুষ অমান্য করছে এটা স্পষ্ট সমাজে আমরা দেখি আমি আগেও বলেছি আমি এই সমাজের বাহিরের কেউ নই এই সমাজেরই একজন মানুষ সমাজের প্রতিটা ক্ষেত্রের অবস্থা আমার জানা আছে আলহামদুলিল্লাহ সেই হিসেবেই বলছি আল্লাহ তালের এই হুকুমটার অমান্য কত ভাবে যে হচ্ছে সৌন্দর্য প্রকাশ না করার কথা আল্লাহ বলছেন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 কখনো কখনো আর একটু আগ বাড়িয়ে গায়ে হাত পর্যন্ত দিচ্ছে না দায় দায়িত্ব আমার উপর বর্তায় কিনা এর সুযোগ কে করে দিল আমি তো করে দিলাম কেন করছি এটা এই সৌন্দর্য প্রকাশ কার জন্যে আমি করছি ঘর থেকে বের হচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যেখানে বলেছেন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 আর যে স্বামী তার এইরকম স্ত্রীকে ঘর থেকে বের করে দিচ্ছেন তার বোনকে বের করে দিচ্ছেন তার মেয়েকে বের করে দিচ্ছেন ওই দায়ুষদের জন্য রসুলের কারিম সাল্লাহাম লালত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম লালত করবেন আল্লাহ তালা সেটা কবুল করবেন না সেটা হতে পারে না একজন মানুষের জীবনে শান্তি কেন আসছে না প্রতি পদে পদে আমি রসুলের লানত খাচ্ছি রসুল আমার জন্য বদুয়া করছেন লানত মানে আল্লাহর রহমত থেকে যেন আমি বঞ্চিত হয়ে যাই আমার জীবনের কোন একটা অংশ এমন কি আছে একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর রহমত ছাড়া আমি নিতে পারি তারপরও আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন আমাকে খাবার দিচ্ছেন আমি ভাবছি আমি বুঝি ভালোই আছি না রব আলিনের কাছে এই জগৎ সংসারের কোনো মূল্য নাই রবুল আলমিন বলেছেন রসুল বলেছেন এটা প্রিয় বন্ধুগন আহ রসুল বলেছেন এই জগৎ সংসার গোটা পৃথিবীর মূল্য যদি রব্বুল আলমিনের কাছে একটা মাছির পাখার মতো হয়তো। এমন সামান্য মূল্য যদি রব্বুল আলামিনের কাছে থাকত তাহলে রব্বুল আলামিন একজন কাফের এক ফোটা পানিও পান করাতেন না রবুল আলামিন তাদেরকে খাওয়াচ্ছেন বাঁচিয়ে রাখছেন কেন যে এই জগতের কোনো মূল্য রবুল আলমিনের কাছে নাই আমিও ওইরকম ভোগ করছি কিন্তু আখেরাত আমার কি আমার আসল ঠিকানা আমি যে জান্নাতে যাবো সে রাস্তা অবরুদ্ধ সে রাস্তা বন্ধ আমি বন্ধ করছি আমার রাস্তা আমি নিজেই বন্ধ করছি প্রিয় বন্ধুগণ আমরা খেতে চাই না আমরা রসুলের দোয়া পেতে চাই রসুল আমাদের জন্য মাঘের দোয়া করবেন সুপারিশ করবেন আল্লাহর কাছে জান্নাতে নিয়ে যাবেন আমাদেরকে সে আশা সেই প্রত্যাশা প্রত্যেকটা মুসলমানের হওয়া উচিত জীবনের চরম চাওয়া এটাই হওয়া উচিত আলহামদুলিল্লাহ তাল আমাদেরকে সে তৌফিক এনায়ত করেন ওইভাবে চলার জন্য বলছিলাম ওলাইব দিনা জিনা তাহনা আল্লাহর হুকুম হচ্ছে তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না কতভাবে আমরা সৌন্দর্য প্রকাশ করছি পোশাক আল্লাহ তালার একটা বিধান আলামিন বলেছেন রবুলি আলমিন বলেছেনম আমি তোমাদেরকে পোশাক দান করেছি পোশাক ইবা ইউরিষা যাতে তোমরা ওই পোশাক দিয়ে নিজেদের লজ্জাস্থানকে ঢাকতে পারো মেয়েদের ক্ষেত্রে নানাভাবেই সেই হুকুম লঙ্ঘন হচ্ছে নানাভাবেই পোশাকের অনেক রকম প্রকার আছে যেসব কারণে পোশাক পরেও লঙ্গ রসুল সাল্লাই ইসলাম বলেছেন কেমতের আগে এমন এক অবস্থা হবে নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে বলেছেন পোশাক পরবে কিন্তু উলঙ্গ সাহাবায় এই হাদিসের অর্থ বুঝতে পারেন নাই বর্তমান যুগে বুঝা এটা কোনো কঠিন বিষয় নয় সহজ পোশাক পরে উলঙ্গ কি করে থাকে অনেক রকম ভাবেই থাকতে পারে এক রকম হচ্ছে এমন পোশাক পরছে যার দ্বারা তার সতর ঢাকছে না পোশাক পরেও উলঙ্গ রসুলের ভাষায় অথবা আমি সব পোশাকই পরলাম আমার সব সমস্ত শরীর আমি ঢেকে রাখলাম কিন্তু সেটা এত আটোটো এত শরীরের সাথে মিশে আছে যে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ ফুটে উঠছে রসুল বলেন ক্যাসিয়াতিন আরিয়াত সে পোশাক পরেও উলঙ্গ অথবা আমি এমন পোশাক পরেছি সমস্ত শরীর ঢেকে রেখেছি কিন্তু পোশাকটা এত পাতলা যে আমার ওই পোশাক দিয়ে আমার শরীর দেখা যাচ্ছে রসুল বলছেন ক্যাসিয়াতিন আয়াদ সে পোশাক পরেও উলঙ্গ হয়ে আছে আশা করি বর্তমান সময়ে এই বিষয়টা বোঝা খুব কঠিন কোনো বিষয় নয় প্রিয় বন্ধুগণ কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ আমি করতে চাচ্ছি ওই সমস্ত বোনদেরকে আলহামদুলিল্লাহ যারা পর্দার মতো এমন সৌন্দর্যকে নিজের জীবনের অংশ বানিয়ে নিয়েছেন পর্দা মানুষকে পিছিয়ে দেয় না পর্দা নারীর সৌন্দর্যকে বাড়ায় আলহামদুলিল্লাহ দামি জিনিসকে সুন্দরভাবে নিরাপত্তার সাথেই তো রাখতে হবে নিজের দাম নিজের যদি মূল্য যদি নিজে না দেয় যেখানে সেখানে যদি মূল্যবান জিনিস ফেলে রাখি চোর যদি সেটা নিয়ে যায় ঢাকাত যদি সেখানে হামলা করে সেখানে কার কি বলার আছে যারা নিজেদেরকে পর্দাশীন নারী হিসাবে প্রকাশ করছেন তাদের কাছেও আমাদের বিনীত নিবেদন থাকবে প্রিয় বোনরা এমন কোনো বোরকা আমরা পড়ব না যে বোরকা পরেও আমি নিজেকে একজন ফ্যাশনেবল মেয়ে হিসেবে মানুষের সামনে প্রকাশ করছি বোরকা ফ্যাশনের জন্য নয় বোরকা পর্দার জন্য আর পর্দা হচ্ছে সৌন্দর্য ঢাকার জন্যে আমি বোরকা পড়লাম সেই বোরকা যদি আমার সৌন্দর্য প্রকাশই করলো বোরকা পড়লাম বোরকা পড়ার পরেও যদি দৃষ্টিভঙ্গি শরীহতার আলমিন যেটা বলেছেন সৌন্দর্য তোমরা প্রকাশ করবে না সেই সৌন্দর্য প্রকাশ হয় এমন বোরকা যদি আমি পড়ি তাহলে বোরকার যে হাকিকত বোরকার যে বাস্তবতা যে উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা সেটা তো হলো না সেটা যদি না হয় তাহলে পর্দা কিন্তু আদায় হবে না আমিও কিন্তু এই সমস্ত গুণাহার নারীদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাব অত্যন্ত আনন্দের কথা আমরা বর্তমানে বয়স্ক মা সাথে সাথে যুবতী মেয়েদেরকে আধুনিক যারা শিক্ষায় শিক্ষিতা তাদেরকেও দেখছি আলহামদুলিল্লাহ পর্দার সাথে চলছেন এটা তো আমাদের জন্য চরম পাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানি সারা বিশ্বে এখন মুসলমানদের মধ্যে পর্দা করার এক প্রবণতা এক ঐতিহাসিক বিপ্লব শুরু হয়েছে বাঙ্গালি সন্তান সে যখন স্কুলে যায় পর্দা করে তখন স্কুল কর্তৃপক্ষ তাকে বললো যে তুমি স্কুলে পর্দা করে আসতে না। সে যখন মামলা করল নিম্ন আদালতে নিম্ন আদালত স্কুলের পক্ষে রায় দিল উচ্চ আদালতে গেলো উচ্চ আদালত তাকে তেসরা সেপ্টেম্বর রায় দিল যে না এটা তার অধিকার এটা তার স্বাধীনতা এটার মধ্যেই শালীনতা এটার মধ্যেই তার মর্যাদা এটার মধ্যেই তার ইজ্জত সে তার উচ্চ আদালত থেকে যখন সে রায় পেলো সারা বিশ্বের ওই পর্দাকে ভালোবাসে ইসলামের বিধানকে ভালোবাসে যারা নারীর প্রকৃত মর্যাদা রক্ষায় সচেষ্ট সমস্ত নারীরা খুশিতে আনন্দে উদ্ভিল্লিত হয়ে উঠলো সমস্ত জগতের পক্ষ থেকে ওই আদালতকে ধন্যবাদ জানিয়ে ওই দিনটাকে স্মরণ করার জন্যে তেসরা সেপ্টেম্বরকে বেছে নেওয়া হলো আন্তর্জাতিক পর্দা ও নারী সংহতি দিবস হিসেবে আলহামদুলিল্লাহ এটা শুধু ওই দিবসের সাথে সম্পৃক্ত না হোক আমাদের প্রত্যাশা থাকবে আমাদের আশা থাকবে সারা গোটা পৃথিবীর সমস্ত মুসলমান মা এবং বোনরা পর্দার সাথে আমাদের জীবনকে আমরা পরিচালিত করব ইনশা অত্যন্ত পরিিতাপের সাথে আফসুসের সাথে হতাশার সাথে বলতে হোক মাঝে মধ্যে আমি মনে মনে হাসি দুঃখ পাই এই কোন পরিবেশ দেখছি আমরা সমাজের যখন কয়েক জেনারেশনকে একসাথে হাঁটতে দেখি দাদি বা নানি সাথে মা বড়ো বোন ছোট বোন এই কয়েক জেনারেশন যখন রাস্তায় একসাথে হাঁটে তখন আমরা দেখি ওই নানি তিনি তো হাতের মধ্যে মউজা পড়ে পায়ের মধ্যে মউজা পড়ে পুরা শরীরকে আর ঢেকে রাস্তায় বের হচ্ছেন অথচ তিনি এটা সেটা না করলেও পারতেন তিনি বৃদ্ধা তার দিকে কোনো যুবক কুদৃষ্টি দিয়ে তাকাবে না মা তিনি বের হচ্ছেন স্কার পরে বুড়কা ওইভাবে পরেন নাই মোটামুটি পর্দা করে তিনি বের হচ্ছেন আলহামদুলিল্লাহ ওই বড়ো বোনটা তিনি তো করুণা পরে বের হচ্ছেন ওই ছোটো বোনটা তিনি তো স্কার্ট পরে ওই টি শার্ট পরে বের হয়ে যাচ্ছেন অথচ সবচেয়ে বেশি দরকার ছিল ওই ছোটো যারা তাদের তারা পর্দা করছে না যাদের দরকার নাই তারা করছে উল্টে গেছে সমাজ না সমাজ উল্টে গেলে হবে না সমাজকে সমাজের মতো রেখে দিন ও সরি আগে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে তারপর যদি চলতে পারি আমরা ইনশা আল্লাহ সমস্ত জেনারেশনই তো জাননাতে যেতে হবে এই যে জেনারেশন গ্যাপ এটা কিসের কারণে আমাদের মনের মানসিক শিথিলতার কারণে আমরা মনে করছি ওই বড়দের জন্য পর্দা ছোটদের জন্য নয় বড়রা দিন দার ছোটরা দিনদার না সামাজিক কারণে বর্তমান প্রেক্ষাপটের কারণে ইবলিসের নানা রকম কুটকৌশল ষড়যন্ত্র নানা রকমের মিশন বাস্তবায়নের কারণে বর্তমান মেয়েরা বর্তমান সমাজের এই সমস্ত আমার মা বোনরা তারা এই পর্দাকে এড়িয়ে চলছেন পর্দাকে নিজের জন্য বোঝা মনে করছেন নিজের স্বাধীনতা খরবের একটা বড় মাধ্যম মনে করছেন না বোন এটা আপনার মর্যাদার মুকুট এটা আপনার জন্য রবুলা আলামিন এই সম্মান আপনাকে দুনিয়ায় তো দিয়েছেন এই সম্মান যদি আপনি বজায় রাখতে পারেন ইনশা আল্লাহরের মাঠে আমার বোন ফাতেমার সাথে আশ্রয় দিয়ে রবা আলামিন চূড়ান্ত সম্মান আপনাকে দান করবেন আশা করি আমাদেরকে ভুল বুঝবেন না আমাদের কথাগুলো বাস্তবায়ন নিজের জীবনে করেন উপলব্ধি করেন আল্লাহ তাহলে আপনাদেরকে সে তৌফিক এনায়ত করেন ওমা তৌফিক সসালামুক রহমত রশফিল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 उ रोड बोस्ट विच नंबर शून्य আমাদের ইমেল করুন परीक्षा इसलाम देखलवार सन्ध्यान सम्प्रचारोटे पीछी